আবু মাসুদ রদিল্লাহ তাল্লাহ হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাই সাল্লাম বলেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু ও জন্মের কারণে হয় না উভয়টি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন অতএব যখন তোমরা তা ঘটতে দেখবে তখন তোমরা সালাত আদায় করবে